এই কিতাব অবতীর্ণ হইয়াছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট হইতে পাপ ক্ষমা করেন করেন যিনি শাস্তিদানে শক্তিশালী তিনি বেদিত কোন ইলাস নাই প্রত্যাবর্তন তাহারই নিকট মিনু ফি আয়ো কেবল কাফির রাই আল্লাহর নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে সুতরাং দেশে দেশে তাহাদের অবাদ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে পূর্বে নই সম্প্রদায় दलो अस्वीकार कर प्रत्येक सम्प्रदाय दीवार के पकड़ाओ कर शिव এইভাবে কাফিরদের ক্ষেত্রে সত্য হইল তোমার প্রতিপালকের বাণী ইহারা জাহাঙ্গামে যাহারা আর্শ ধারণ করিয়া আছে এবং যাহারা ইহার চতুষ্প ঘিরিয়া আছে তাহারা তাহাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সঙ্গে स्थपन करोम क्षमा प्रार्थना करतीपालक तुम्हार दया और ज्ञान सर्व्यापी अतएव जहां तवा कर पथ अवलम्बन करह क्षमा करो जहां नाम शास्त्री हित रक्षा करो হে আমাদের প্রতিবালো তুমি তাহাদেরকে দাখিল করো স্থায়ী জান্নাতে যাহার প্রতিশ্রুতি তুমি তাহাদেরকে দিয়াছ এবং তাহাদের পিতামাতা পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করিয়াছে তাহাদেরকেও তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞা ময় এবং তুমি তাহাদেরকে শাস্তি হইতে রক্ষা করো সেই দিন তুমি যাহাকে শাস্তি হইতে রক্ষা করিবে তাহাকে তো অনুগ্রহই করিবে ইহাই তো মহা সাফল্য নিশ্চই কাফিরদেরকে উচ্চ কণ্ঠে বলা হইবে তোমাদের নিজেদের প্রতি তোমাদের খুব অপেক্ষা আল্লাহর অপ্রসন্নতা ছিল অধিক যখন তোমাদেরকে ইমানের প্রতি আহ্বান করা হইয়াছিল আর তোমরা তাহা অস্বীকার করিয়াছিলে বলিবে হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দুইবার বার রাখিয়াছ এবং দুইবার আমাদেরকে আমাদের কে প্রাণ আমরা আমাদের অপরাধ স্বীকার করিতেছি এখন নিষ্কনের কোনো পথ মিলিবে কি তোমাদের এই শাস্তি তো এই জন্য যে যখন এক আল্লাহকে ডাকা হইত তখন তোমরা তাহাকে অস্বীকার করিতে এবং আল্লাহর শরীর স্থির করা হইলে তোমরা তাহা বিশ্বাস করতে। বস্তুত সমুচ্চ মহান আল্লাহরই সমস্ত কর্তৃত্ব তিনি তোমাদেরকে তাহার নিদর্শনা বলে দেখান এবং আকাশ হইতে প্রেরণ করেন তোমাদের জন্য রিজি আল্লাহ অভিমুখী ব্যক্তি উপদেশ গ্রহণ করে সুতরাং আল্লাহকে ডাকু তাহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া যদিও কাফিদের ইয়া অপছন্দ করে তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী আরশের অধিপতি তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা ওহি প্রেরণ করেন সেও আদেশ সহ যাহাতে সে সতর্ক করিতে পারে কিয়ামত দিবস সম্পর্কে যেদিন মানুষ বাহির হইয়া পড়িবে সেদিন আল্লাহরের নিকট উহ কিছু গোপন থাকিবে না আজ কর্তৃত্ব কাহার আল্লাহরই যিনি এক পরাক্রমশালী তাহার কিত কর্মের ফবে আজ কোন গ্রহণে তৎপর উহদেরকে সতর্ক করিয়া দাও আসন্ন দিন সম্পর্কে যখন দুঃখ কষ্টে উহাদের প্রাণ কণ্ঠাগত হইবে জালিমদের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু নাই যার সুপারিশ রাজ্য হইবে এমন কোন সুপারিশ কারিও নাই চক্ষুর অপব্যবহার ও অন্তরে যাহা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত আল্লা বিচার করেন সঠিক আল্লাহর পরিবর্তে উহারা যাহাদেরকে ডাকে তাহারা বিচার করিতে অক্ষম আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ইহারা কি পৃথিবীতে ভ্রমণ করে না করিলে দেখিত ইয়াদের পূর্ববর্তীতে পরিণাম কি হইয়াছিল। পৃথিবীতে উহারা ছিল ইহাদের অপেক্ষা শক্তিতে এবং কীর্তিতে প্রবল তরল অর্থপর আল্লাহ উহাদেরকে শাস্তি দিয়াছিলেন উহাদের অপরাধের জন্য এবং আল্লাহর উহাদেরকে রক্ষা করিবার কেউ ছিল না এই জন্য যে উহাদের নিকট উহাদের রাসুলগন নিদর্শন সহ আসলে উহারা তাদেরকে প্রত্যাখ্যান করিয়াছিল ফলে আল্লাহ উহাদেরকে শাস্তি দিলেন তিনি তো শক্তিশালী শাস্তি দেন কঠোর আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণ সহ মূষা কে প্রেরণ করিয়াছিলাম ও কারণের নিকট কিন্তু উহারা বলিয়াছিল এই লোকটা তো এক জাদুঘর চরম মিথ্যাবাদীম অতঃপর মুসা আমার নিকট হইতে সত্য লইয়া উহাদের নিকট উপস্থিত হইলে উহারা বলিল মূসার সঙ্গে যাহারা ইমান আনিয়াছে তাহাদের পুত্র সন্তানদেরকে হত্যা কর এবং তাহাদের নারীদেরকে জীবিত রাখো কিন্তু কাফিরদের ষড়যন্ত্র ব্যর্থ হইবিউন বলিল আমাকে ছাড়িয়ে দাও আমি মূসাকে হত্যা করি এবং সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হোক আমি আশঙ্কা করি যে সে তোমাদের দিনের পরিবর্তন ঘটাইবে অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে মূসা বলিল যাহারা বিচার দিবসে বিশ্বাস করে না সেই সকল উদ্ধত ব্যক্তি হইতে আমি আমার ও তোমাদের প্রতিপালকের শরণাপন্ন হইয়াছি অকাল রিনু নন হুকুমিক দিব হি কে দিব ফ্রাউন বংশের এক ব্যক্তি যে মুমিন ছিল এবং নিজ ইমান গোপন রাখিত বলিল তোমরা কি এক ব্যক্তিকে এই হত্যা করিবে যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ অথচ সে তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের আছে। সে হইলে তাহার জন্য সে দায়ী হইবে আর যদি সে সত্যবাদী হয় সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে তাহার কিছু তো তোমাদের উপর আপত্তি তো হইবেই নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারী ও মিথ্যা বাদীকে পরিচালিত করেন না হে আমার সম্প্রদায় আজ কর্তৃত্ব তোমাদের দেশে তোমরাই প্রবল কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তি আসিয়া পড়িলে কে আমাদেরকে সাহায্য করিবে ফ্রাউন বলিল আমি যাহা বুঝি अभी तुम्हारे तुम्हारे केवल सत्पथ देखा थकिन मुमिन व्यक्ति हे हमार सम्प्रदाय तुम्हारे पूर्ववर्ती सम्प्रदाय समय शास्त्री दिन अनुरूप दुर्दीन आशंका करी যেমন ঘটিয়াছিল এবং তাহাদের পূর্ববর্তীদের ব্যাপারে আল্লাহ তো বান্দাদের প্রতি কোন জুলুম করতে চান না হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য আশঙ্কা করি আত্মনাথ দিবসে যেদিন তোমরা পশ্চাৎ ফিরিয়া পলায়ন করিতে চাইবে আল্লাহর শাস্তি হইতে তোমাদেরকে রক্ষা করিবার কেহ থাকিবে না আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তাহার জন্য কোনো পথ প্রদর্শক নাই পূর্বেও তোমাদের নিকট ইউসুফ আসিয়া স্পষ্ট নিদর্শন সহ কিন্তু সে তোমাদের নিকট যাহা লইয়া प्ररण करीब नाइ आल्लाह विभ्रांत करें सीमा लंघन कारी और संशयदादी যাহারা নিজেদের নিকট কোনো দলিল প্রমাণ না থাকি আল্লাহর নিদর্শন সম্পর্কে বিদ্যায় লিপ্ত হয় তাহাদের এই কর্ম আল্লাহ এবং মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণা হ এইভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও সৈজাচারী ব্যক্তির হৃদয় কে মোহর করিয়া দেন ফিরা ফেরাউন বলিল হে হামান আমার জন্য তুমি নির্মাণ করো এক সুচ্ছ প্রাসাদ যাতে আমি পাই অবলম্বন ইত অবলম্বন আসমানে আরোহণের যেন দেখিতে পায় মুসার ইলাহ কে তবে আমি তো উহ মিথ্যাবাদী মনে করি এইভাবে ফেরাউনের নিকট শোভনীয় করা হইয়াছিল निवृत्त सरल पथ हईते फ्राउन षड़ व्यर्थ हईया सम्पूर्ण रूपे मुमिन व्यक्ति हेमार सम्प्रदाय तुमरा अनुसरण करो আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করিব আমার সম্প্রদায় এই পার্থিব জীবন্ত অস্থায়ী উপভোগের বস্তু এবং আখিরাতেই হইতেছে চিরস্থায়ী আবাস কেহ মন্দ কর্ম করলে সে কেবল তাহার কর্মের অনুরূপ শাস্তি পাইবে এবং পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হইয়া সৎকর্ম করে তারা দাখিল হইবে জানতে সেখানে তাহাদেরকে দেওয়া হইবে অপরিমিত জীবন উপকরণ হে আমার সম্প্রদায় কি আশ্চর্য আমি তোমাদেরকে আহ্বান করে দিচ্ছি মুক্তির দিকে আর তোমরা আমাকে ডাকতেছো অগ্নির দিকে তোমরা আমাকে বলিতেছ আল্লাহকে অস্বীকার করিতে এবং তাহার সমকক্ষ দাঁড় করাইতে যাহার সম্পর্কে আমার কোন জ্ঞান নাই পক্ষান্তরে আমি তোমাদেরকে আহ্বান করিতেছি পরাক্রমশালী নিঃসন্দেহে তোমরা আমাকে আহ্বান করিতেছ এমন একজনের দিকে যে দুনিয়া ও আখিরাতে কোথাও আহ্বানযোগ্য নয় বস্তুত আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহর নিকট এবং সীমা লঙ্ঘনকারীরা জাহানগামের অধিবাসী আমি তোমাদের তাহা অচিরেই স্মরণ করিবে এবং আমি আমার ব্যাপার আল্লাহ তে অর্পন করিতেছি আল্লাহ তাহার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন আল্লাহ তাহাকে উহাদের ষড়যন্ত্রে অনিষ্ট হইতে রক্ষা করিলেন এবং কঠিন শাস্তি পরিবেষ্ট করিল্প্রদায়কে উহাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে সকাল ও সন্ধ্যায় এবং যেদিন কিয়ামত ঘটিবে সেদিন বলা হইবে ফিলউন সম্প্রদায়কে নিক্ষিপ্ত কুঠিন শাস্তিথন কো নফ উনি কুন্নলন্তব্য পয়োদ্নিলক ইন্ন কুন্ন লুন্তহল তুমি মি যখন ওরা জাহান নামে পরস্পর বিতর্কে লিপ্ত হইবে তখন দুর্বলেরা দাম্বিকদেরকে বলিবে আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম এখন কি তোমরা আমাদের হইতে জাহান নামের আগুনের কিয়দংশ নিবারণ করিবি দাম্ভিকেরা বলিবে আমরা সকলেই তো জাহান নামে আছি নিশ্চয়ই আল্লাহ বান্দাদের বিচার তো করিয়া ফেলিয়াছেন অগ্নিবাসীরা জাহান নামের প্রহরীদেরকে বলিবে তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা কর তিনি যেন আমাদের হইতে লাঘব করেন একদিনের শাস্তি তাহারা বলিবে তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শন সহ তোমাদের রাসুলগণ আসে নাই জাহান্নামীরা বলিবে অবশ্যই আসিয়াছিল প্রহরীরা বলিবে তবে তোমরা এই প্রার্থনা করো আর কাফিরদের প্রার্থনা ব্যর্থই হয় لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد نشجوئي آمي آمار رسول در کے وممين در کے شعجي کري بو پتھی بو جباني يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم, اللعنة ولهم, اللعنة ولهم जालिमर आपत्तिहा निकृष्ट आवास हमें अवश्य मूसा के दान करदेश बनी इसराइल के उत्तराधिकारी किताबे पथ निर्देश और उपदेश स्वरूप बोध शक्ति सम्पन्न लोकर अतए तुम धर्य धारण करो निश्च आल्लुति सत्य तुम तुम त्रुटिर जन क्षमा प्रार्थना करो तुम प्रतिपालक सप्रशंस पवित्रता और महिमा घोषणा करो सकाल और सन्ध्य যাহারা নিজেদের নিকট কোনো দলিল না থাকিলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয় উহাদের অন্তরে আছে কেবল অহংকার যারা এই ব্যাপারে সফল কাম হইবে না অতএব আল্লাহর শরণাপন্ন হও তিনি তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মানব সৃজন অপেক্ষা আকাশ আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি তো কঠিনতর কিন্তু অধিকাংশ মানুষ ইহা জানে না সমান নয় অন্ধ ও চক্ষুষ মান এবং যাহারা ইমান আনে ও সৎকর্ম করে এবং যাহারা দুষ্কৃতি পরায়ণ তোমরা অল্পই উপদেশ গ্রহণ করিয়া থাকো কোন সন্ধ নাই কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না তোমাদের বলেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যাহারা অহংকার বসে আমার ইবাদতে বিমুখ উহারা অবশ্যই যাহার নামে প্রবেশ করিবে লাঞ্ছিত হইয়া আল্লাহ তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করিয়াছেন রাত্রিকে এবং আলোক উজ্জ্বল করিয়াছেন দিবসকে আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক সবকিছু স্রষ্টা তিনি ব্যতীত কোন ইলাস নাই সুতরাং তোমাদেরকে কোথায় ফিরাইয়া নেওয়া হইতেছে এইভাবেই বিপদগামী করা হয় তাহাদেরকে যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে আল্লা তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন বাসোপযোগী এবং আকাশকে করিয়াছেন ছাদ এবং তিনি তোমাদের আকৃতি গঠন করিয়াছেন এবং তোমাদের আকৃতি করিয়াছেন সুন্দর এবং তোমাদেরকে দান করিয়াছেন উৎকৃষ্ট রিজি তিনি আল্লাহ তোমাদের প্রতিপা আলোক জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ কত মোহান তিনি চিরঞ্জীব তিনি ব্যতীত কোনো ইলাহ নাই সুতরাং তোমরা তাহাকেই ডাকো তাহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ রি বলো তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের কে আহ্বান করো তাহাদের ইবাদত করিতে আমাকে নিষেধ করা হইয়াছে যখন আমার প্রতিপালকের নিকট হইতে আমার নিকট সুস্পষ্ট নিদর্শন আসিয়াছে এবং আমি আদিষ্ট হইয়াছি জগৎ সময়ের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিতে তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে পরে শুক্র বিন্দু হইতে তারপর আলাকা হইতে তারপর তোমাদেরকে বাহির করেন রূপে। अतपर जान तुम्हारा उपनीत हो तुम्हारे तुम कहार तुम्हारा निर्धारित कल प्राप्त हो तुमरा अनुधा कर जीवन दान करें मृत्यु घटान এবং যখন তিনি কিছু করা স্থির করেন তখন তিনি উহার জন্য বলেন হার উহা হইয়া যায় তুমি কি লক্ষ্য করো না উহাদেরকে যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে কিভাবে উহাদেরকে বিপদগামী করা হইতেছে যাহা অস্বীকার করে কিতাব ও যাহা আমার রাসুলগঞ্জকে প্রেরণ করিয়াছিলাম তাহা শীঘ্রই উহারা জানিতে পারিবে যখন উহাদের গলদেশে বেড়ি ও স্ট্রিং ফল থাকিবে উহাদেরকে টানিয়া লইয়া যাওয়া হইবে ফুটন্ত পানিতে অতঃপর উহাদেরকে দগ্ধ করা হইবে অগ্নিতে পরে উহাদেরকে বলা হইবে কোথায় তাহারা যাকে তোমরা শরীর করিতে আল্লাহ ব্যতীত উহারা বলিবে উহারা তো আমাদের নিকট হইতে উধাও হইয়াছে বস্তুত পূর্বে আমরা এমন কিছু কে আহ্বান এইভাবে আল্লাহ কােন এই কারণে যে তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করতে এবং এই জন্য যে তোমরা দম্ভ করিতে ও দু तुम्हारा जहान नाम विभिन्न दर्जा दिए प्रवेश करो उ स्थायी अवस्थितर कत सूतरा तुम धर्य धारण कर निश्चय अल्लाहर प्रतिश्रुति सत्य के जेश्रुति प्रदान करी فهر كيسو يودي توماকে দেখাই আই দে অথবা তোমার মৃত্যু ঘটাই গোয়াдер প্রত্যাবর্তন তো আমারই নিকল ولقد ارسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول ان ياتي بايه الا الله فاذا جاء امر الله قضى بالحق وخسر هنالك المبطنون पूर्व अनेक रसुलरण कर आल्ला व्यतीत निदर्शन उपस्थित करा रसुलर क्या नल्लाहर आदेश आसिले न्याय भाई फैसला हईया तक मिथ्याश्रयरा क्षतिग्रस्त हईब الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكنون الله يتمنى الجنة أنعام تششت كريا جهاته ودر قطق روپر تمرا آرهن کرو ابن قطق تمرا آهار کرو ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلق تحملون يهاته تمدر جنة روحة پروچورو پوکار تمرا انتر جهاته پروشن بوت ইহা দ্বারা যেন তাহা পূর্ণ করিতে পারো আর ইহাদের উপর ও নৌজানের উপর তোমাদেরকে বহন করা হয় তিনি তোমাদেরকে তাহার নিদর্শনাবলি দেখাইয়া থাকেন সুতরাং তোমরা আল্লাহর কোন নিদর্শন কে অস্বীকার করিবে ভ্রমণ করে নাই ও দেখে নাই উহাদের পূর্ববর্তীদের কি পরিণাম হইয়াছিল পৃথিবীতে তাহারা ছিল উহাদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল তাহারা যাহা করিত তাহা তাহাদের কোন কাজে আসে নাইয়াদের নিকট যখন স্পষ্ট নিদর্শন উহাদের রাসুল আসিত তখন উহারা নিজেদের জ্ঞানের বিদ্রুপ করিত তাহাই অতঃপর উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন বলিল আমরা এক আল্লাতেই ইমান আনিলাম এবং আমরা তাহার সঙ্গে যাহাদেরকে শরিক করিতাম তাহাদেরকে প্রত্যাখ্যান করিলাম উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন উহাদের ইমান উহাদের কোনো উপকারে আসিল না আল্লাহ এই বিধান পূর্ব হইতে তাহার বান্দাদের মধ্যে চলিয়া আসিতেছে এবং সেই ক্ষেত্রে কাফিরা ক্ষতিগ্রস্ত হয়